أن لا إله إلا الله নিয়মিত মাসিক মজলিশ এসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা সেপ্টেম্বরের মাহফিল করতে পারছিলাম হজের আগে হজের কারণে অক্টোবরের মাহফিলটা করতে পারিনি আল্লাহ নভেম্বরের প্রথম শুক্রবারে মাজি সন্নার এই জালসায় আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিলেন এজন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআন ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুননার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ জিরো ওয়ান ট্রাস্ট ফাইভ ফোর যেটা আমাদের মনে রাখা দরকার রাসলাসম যখনই ওয়াজ করতেন। প্রথম যে বিষয়টা বারবার বলতেন সব জায়গায় সব জায়গায় আল্লাহ কুরআ বারবার বলেছেন কুম্বে তাকু আল্লাহ আল্লাহ কুম্বে আল্লাহ, আল্লাহর তাকোয়ার কথা বলতেন কারণ হল আল্লাহর তাকুয়া মানে আল্লাহ সচেতনতা ইংরেজিতে বলে গড যদি আমরা আল্লাহ অর্থ মূলত ভয় না তাকুয়া মানে আত্মরক্ষা করা আত্মরক্ষাটা কেমন আমরা যখন রাস্তায় চলি তখন যে রাস্তায় কাদা থাকে আপনি পা টিপে চলেন জন্য পাটা পিছলে না যায় সচেতন স্বাভাবিক রাস্তায় যেভাবে আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন রাস্তায় ওইভাবে করেন না হঠাৎ করে নতুন বৃষ্টি পড়েছে গাদা কাদা ভাব আপনি আরো আস্তে গাড়ি চালাবেন সে মোটরসাইকেলে হোক আর গাড়ি হোক সাইকেলই হোক কারণ আপনি সচেতন এই যে সচেতনতা এটা মূলত তাকুয়া তবে আল্লাহ মানে তাকুয়া শব্দের অর্থ আত্মরক্ষা করা প্রতিরোধ আর আল্লাহ আল্লাহ থেকে নিজেকে রক্ষা করার যে সচেতনতা এটা নাম হলো তাকুয়া আর এটা যদি আমাদের ভিতরে জাগরুক না থাকে তাহলে ওয়াজ নসিহত ভালো মন্দ যাই করি না কেন আমরা কাজে লাগে কোক আর প্রকৃত কথা হলো ভাইরা আমরা মানুষ মানুষ হিসেবে জন্মেছি জন্মটা আমাদের নিজের ইচ্ছাই হয়নি মৃত্যুটাও নিজের ইচ্ছাই হবে না কত বছর বাসবো এটাও নিজের ইচ্ছাই না এই দুনিয়াতে আমরা আছি আমাদের ছোট হওয়া, বড় হওয়া স্বাস্থ্য সুস্থতা ভালো মন্দ সম্পদ ঐশ্বর্য রোগ ব্যাধি অধিকাংশই আমাদের ইচ্ছার বাইরে করলে আমাদের আমাদের স্বাধীনতা খুব কম আমাদের সবচেয়ে বড় স্বাধীনতা আল্লাহ আমাদের স্বাধীনভাবে চিন্তা করার ইচ্ছা করার চাওয়ার শক্তি দিয়েছে এই সীমিত স্বাধীনতায়। আমার অন্তরে যদি আল্লাহর না থাকে। আল্লাহ সাথে সম্পর্কের চেতনা না থাকে তাহলে আমরা যে আর কয়েকদিনই সুস্থতা অসুস্থতা সম্পদ দারিদ্র শিক্ষা অল্প শিক্ষা আমরা যেভাবেই থাকি না কেন আমাদের জীবনটা সুন্দর হবে না কারণ জীবনের মজা এটা টাকার সাথে না আপনারা দেখবেন সমাজে অনেক মানুষের টাকা আছে কিন্তু রাতের ঘুম ভালো নেই অনেক টেনশন বিশ্বাস করেন আমি তো বয়স হয়েছে অনেক সাতান্ন বছর হয়ে গেল আল্লাহ শর শুলে ঘুম হয় অনেক মানুষ আছে যে শুইলে ঘুম হয় না ঘন্টার পর ঘন্টা যে আবার ঘুমের ওষুধ কে ঘুমাতে হয় হ্যাঁ ফিজিক্যাল অসুখ বিসুখের কারণে ওষুধ রাখে সে ভিন্ন কথা কিন্তু অনেক মানুষ আছেন যাদের টাকা পয়সা অনেক আছে খাওয়ার মজা নেই ঘুমের মজা নেই পরিবারের মজা নেই সুন্দর সুন্দর না কিন্তু আল্লাহর তাকুয়া যদি আপনার ভিতরে থাকে আপনি আল্লাহ সচেতন গুণা হবে গুণা হবে না কেন কেউ যদি মনে করে যে আমি এখন থেকে অজু অবস্থায় থাকবো আমি আজীবন মরণ পর্যন্ত আমি অজু করেই থাকবো এর মানে কি এই যে তার অজু কখনো টটবে না এরকম কিনা। না তাহলে অজু অবস্থায় থাকার অর্থ কি অজু টুটে গেলে ওর করে নেওয়া অজু ভেঙে গেলে আবার অজু করে নেওয়া এটাই তো তাক আপনার যদি থাকে গুণা হবে ভুল হবে পাপ হবে মনে খারাপ চিন্তা আসবে একটু পরে আবার মনটা ফিরে আসবে শরীরের মনের হার্ট এর আপনার প্রেশারের সবকিছু থাকবে আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারবেন আপনার সাথে গভীর হবে। আপনি যে পদেই থাকেন না কেন এই মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আল্লাহর সাথে সম্পর্কের গভীরতার জন্য আমাদের অন্তর আল্লাহ সচেতন করা দরকার অন্তরের ভিতরে তাকুয়া আনা দরকার আমার মালিক আমাকে দেখছেন তিনি দেখছেন আর কেউ না আমি যা করছি মনে যেটা চিন্তা করছি তিনি জানছেন এই সচেতনতা এবং তিনি যে কাজ করলে অসন্তুষ্ট হন সেটা না করার চেষ্টা যেটা করলে খুশি হন সেটা করার চেষ্টা এটাই হলো আমাদের মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ আর এইটা যদি না থাকে বাকি সম্পদগুলোতে কোনো কাজ হয় না তা আমিও আমার নিজেকে এবং আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি ওসিয়ত করছি दिखे खेल आल्ला सचेतनता सवार चेष्टा करा दरकार आल्ला कर। तला तो फिजिक दान कर